স্যার বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখের উদযাপন আমাদের বাঙালি সমাজ ও সংস্কৃতিতে অবিচ্ছেদ্য একটি অংশ হয়ে দাঁড়িয়েছে এ বিষয়ে আমি আপনার কাছ থেকে বিশভভাবে কিছু জানতে চাচ্ছি এ বিষয়ে মনে প্রশ্ন সবারই থাকে প্রতি ঘুরে ঘুরে আসে এ বিষয়ে অনেকগুলো বিষয় তোমাদের জানা দরকার বিশেষ করে তোমরা যেহেতু গবেষণা করো এবং দিনের দা কাজে রয়েছে। প্রথম বিষয় হল এর ইতিহাস অনেক আগে যখন ইসলামিক টিভি ছিল একজন প্রশ্ন করেছিল যে বাংলা নববর্ষ এই যে আসছে এটা এর বিধান কি আমি প্রথম প্রশ্ন করছিলাম লাইফ ছিল বিষয়টা যে বাংলা নববর্ষ মানে কত সাল তখন সম্ভবত চোদ্দশো উনিশ বা এরকম কি ছিল তা আমি বললাম চোদ্দশো উনিশ এটা এক তো ছিল একসময় চোদ্দশো উনিশ বছর আগে এটা এক ছিল না সেটা কি তা আমি দেখছি ওই সময়ে কেউ বলতে পারে না যে কোন যেমন আমরা যখন বলি দুই তো এটা এক তো সে একটা কি যে কেউ বলতে পারে যীশুখ্রিস্ট জন্ম। খ্রিস্ট জন্ম থেকে শুরু করে দুই কিন্তু তাহলে চোদ্দশো যখন আমরা বলবো বলব উনিশ এবারে বলবাখ চোদ্দশো তেইশ বঙ্গাব্দ সেই চোদ্দশো তেইশটা কি এটা আমরা অনেকেই জানি না এটা প্রথম কথা একটা হিজড়িশাল এই বঙ্গাব্দটাও ইসলাম ও ঐতিহ্যের সাথে জড়িত একটা বিষয় কাজে আমরা যখন বলব পহেলা বৈশাখ চোদ্দশো তার মানে এই চোদ্দশ বছর আগে রসুল্লা সাল্লাম হিজরত করছিলেন তাহলে এটা রসুল্লাহ সাল্লা সাল্লামের হিজরতের চোদ্দশো বছর পূর্ণ হল এখন প্রশ্ন হল যে আমরা তো আবার আর একটা হিজড়ি বলি চোদ্দশো এটা হল আরো একটা হিজড়ি আছে মূল হিজরি আমরা যেটা পালন করি এটা হল কামারি এটাকে ইংরেজি বলে লুনার। চান্দ্র চাঁদের আবর্তন দিয়ে বছর তৈরি করা হয় এটা তোমার চুয়ান্ন দিনে বছর হয় আর সূর্যের আবর্তনে যে বছর হয় এটা তিনশো কখনো কখনো ছয়ষট্টি তাহলে ১২ দিন বা এগারো দিন প্রতি বছরে কম হয় চাঁদের আবর্তন এসে সূর্যের আবর্তন তে আরবরা সাধারণভাবে চন্দ্র বৎসর ফলো এখনো চীনেরা চান্দ্র বছর ফলো করে বিভিন্ন দেশেরা ইন্দো অনেক দেশ লুনার ক্যালেন্ডার ফলো করে এই মূল আমাদের হিজিরি ক্যালেন্ডার হল চান্দ্র পাশাপাশি কাজের সুবিধার ওই সময় থেকেই মুসলমানদের ভিতরে আর একটা সৌর হিজিরি ছিল যেটা তারা বুর্জ আমরা যাকে রাশি বলি তুলারাশি বৃশ্চিক রাশি এই আব্রা এগুলো কিন্তু রাশি দড়ি বা কিছু না মাস त्रिस एकत्र मास है बुर्ज राशि मास अनुसारे तरह एक हिजड़ी सौर छाल बादशाह आकबर जख बादशा हलन ओबकि हिजरिशाल अनुजी हत्या बादशाह आकबर हिजरिशाल प्रब्लेम तुम्हारा जान शीत ग्रीष्म पाल्टे जा দেখা যাচ্ছে এই বছরে শীতকাল হল মহরম মাসে আটনয় বছর পরে দেখা গেল গরমকাল মহরম মাসে এতে ওই ট্যাক্স কালেকশন তৎকালীন ভারতবর্ষ তো ছিল কৃষি নির্ভর এবং সরকারের মূল উৎপাদন ছিল জমির খারাজ ট্যাক্স এখন ট্যাক্স নেওয়ার জন্য ক্যালেন্ডার প্রতি বছর পাল্টাতে হয় এই জন্য উনি একটা ফলস ফসলই ক্যালেন্ডার বানাতে বললেন অর্থাৎ যেটা ফিক্স থাকবে কিন্তু হিজরি অনুযায়ী হবে তখন বাদশাহের সময় সময়ে পঞ্চাশ ষাট তেষট্টি এই দিকে হিজড়ির দিকে তা ফতল্লা সিরাজি নামে একজন খুব নামকরা মানে জাতির্বিজ্ঞানী বলা হয় ছিলেন উনি হিজড়ি সালের সাথে ভারতীয় মাসগুলো মিলিয়ে এই নতুন ক্যালেন্ডার তৈরি করলেন যেটার বেজ হিজরি কিন্তু গণনা শুরু হবে সৌর দিয়ে যেহেতু এটা প্রায় এক হাজার হিজড়ি পর থেকে গণনা শুরু হয়েছে এই জন্য নয়শ থেকে বা ১৫৫৫ পঞ্চান্ন খ্রিস্টাব্দ থেকে এটার গণনা শুরু আর এই পর্যন্ত এসে এই তেইশ আর সাঁত্রিশ এর পার্থক্যটা হয়েছে কথা বুঝতে পেরেছ এটা হলো এটার উৎপত্তি তাহলে আমরা প্রথম বিষয়ে যেটা জানলাম বঙ্গাব্দ বাংলা সাল যেটা আমরা বলি এটা ইসলামী ঐতিহ্যের একটা অংশ এটার শুরু রসুল হিজত থেকে এটার পার্থক্য হল এটা মানে চান্দ্র লোনার আর এটা হল সৌর সোলার এখন দ্বিতীয় বিষয় হল এটার উদযাপন মুসলিম উম্মা মূলত তেমন কোন উদযাপন করেন না উদযাপন বলতে ঈদের পর্যায়ের উদযাপন সারা জাতি মিলে যে ঈদ এটা রসুল্লাম মুসলমানদের দুটো ঈদ দিয়েছেন এর বাইরে কোনো ঈদ মুসলিম উম্মা কখনো পালন করত না তবে লোকাল সামাজিক ছোটখাটো অনুষ্ঠান যেমন পার্সিয়ানরা নববর্ষে অতীত যুগ থেকে নবরোজ পালনের উৎসব ছিল এগুলো তারা করেছে জাতীয় ঈদ হিসেবে না সামাজিক বিভিন্ন মিষ্টি বিতরণ শুভেচ্ছা বিনিময় এগুলোকে ইসলাম বাধা দেয়নি কারণ ইসলাম তো শুধু আরবদের জন্য আসেনি সারা বিশ্বের সকল মানুষদের জন্য এসেছে ইসলামের মূল সামাজিক কাঠামো ধর্মীয় কাঠামো এক থাকবে এর বাইরে সামাজিকতা প্রত্যেক এলাকার মানুষের দ্বারা প্রভাবিত হবে এই মুসলিম সমাজেও পহেলা বৈশাখ পালন ছিল পহেলা বৈশাখ এই মাস তো ক্যালেন্ডারের আগেও ছিল বৈশাখ জ্যৈষ্ঠ এগুলো তো প্রাচীন ভারতীয় মাস হিন্দু সম্প্রদায়ের মানুষেরা তাদের ধর্ম এবং পূজা পার্বন এই মাস অনুযায়ী করতেন সেই হিসেবে চৈত্র মাসের পূজা বৈশাখ মাসের শুরুর পূজা শেষের পূজা এগুলো তাদের ছিল আকবরের ফসলি সাল করার পরে নতুন একটা বিষয় আসে সেটা হল আইন করে দিল মোগল সরকার যে চোদ্দ মাসের ভিতরে সকল খাজনা পরিষদ করতে হবে বৈশাখ মাস আনন্দ যেহেতু খাজনা পরিষদ হয়ে গেছে অনেক সময় জমিদার অথবা গভর্নর উৎসব দিয়ে দিতেন মিষ্টি মেলা করে দিতেন একটা আনন্দ খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিতেন অথবা মানুষজন ফ্রি হয়ে ট্যাক্স দিয়েছি সরকারের আলহামদুলিল্লাহ বেছে গেছি নইলে তো জমিদারের পায়েকে এসে পিঠাত আনন্দ উৎসব মেলা করত ছোট ছোটখাটো কিছু উৎসব তখন ছিল এটাই মানে আকবর এসে পনেরোশ বা ওই সময় থেকে আমাদের বাংলাদেশ স্বাধীনতা বা ইত্যাদি পর্যন্ত এরকমই চলেছে অর্থাৎ যেটাকে আমরা বাঙালি কৃষ্টি বলি বাঙালি কৃষ্টিতে বাঙালি হিন্দু এবং বাঙালি মুসলমান উভয়ের কৃষ্টিতেই পয়লা বৈশাখ যেটা ছিল সেটা হলো খাজনা ফনার দিয়ে নতুন বছরে হাল খাতা করা এবং কখনো কখনো ছোটখাটো মেলা করা আর হিন্দুদের কিছু পূজা চড়ক পূজা বা বিভিন্ন পূজা তাদের ছিল বাংলাদেশে এসে আমরা বাংলা ক্যালেন্ডার ভুলে গেলাম ইন্ডিয়াতে পশ্চিমবঙ্গে কিন্তু এখনো বাংলা ক্যালেন্ডার ব্যাপকভাবে সামাজিকভাবে কারণ তাদের পূজাগুলো বাংলা ক্যালেন্ডারে হয় সেখানে এতদিন ওই আকবরের হিজড়ি ক্যালেন্ডারি ব্যবহার হতো অর্থাৎ পহেলা বৈশাখ চোদ্দশো তেইশ ইদানিং তারা প্রাচীন হিন্দু এবং আর্য ঐতিহ্যকে জীবিত করার চেষ্টা করতেন তারা অশোকের ক্যালেন্ডার ব্যবহার শুরু করেছেন ইদানিং তবে ভারতে পশ্চিমবঙ্গে তুমি যদি আগামী সপ্তাহে যাও আমাদের দেশে যে পহেলা বৈশাখ দেখবে ওখানে সেটা দেখবে না আমাদের দেশে পহেলা বৈশাখ উদযাপনটা সম্পূর্ণ নতুনভাবে চাপিয়ে দেওয়া হয়েছে এটা হল আমাদের দ্বিতীয় পর্যায় একটা হল পহেলা বৈশাখের ইতিহাস আর একটা উদযাপনের প্রকৃতি একটা হল স্বাভাবিক সামাজিক উদযাপন পহেলা বৈশাখ ফসল ফসল ঘরে উঠে খাজনা দেওয়া হয়ে গেছে ডেকে মেহমান ডেকে খাওয়াইসো অথবা কিছু জমিদার বা এলাকার গভর্নর তোমাদেরকে মিষ্টি দিয়েছে খাওয়া হয়েছে ছোট কথা আনন্দ উৎসব হয়েছে এগুলো সামাজিকভাবে ছিল জাতীয় ঈদ হিসেবে ছিল না এখনো পশ্চিমবঙ্গের বাঙালিদের ভিতরে যারা অরিজিনাল বাঙালি সেই পূজা পার্বন সবই অনুযায়ী করেন তারা এটাকে ঐভাবেই রেখেছেন অনেকটা সামাজিক উৎসব আছে জাতীয় উৎসব নেই मतिय ईदे परिणत कर ईद कम समाजे गत बीस बस पचिस बस लक्ष्य कर पयला बैशाखलक्षे आनंद मंगल शोभात्र मंगल शोभा मंगल शोभा मान कि मंगल मान तो बोझ कल्याण भलो खैर शोभा कल्याण आना এটা প্রথমত এটা একটা প্যাগান অবৈজ্ঞানিক চিন্তা আমরা এখন বিজ্ঞান মনস্ক হচ্ছি বিজ্ঞান মনস্ক হয়ে পহেলা বৈশাখে এসো হয়ে বৈশাখ এসো হয়ে বৈশাখ বলছি কি প্রমাণ করতে পারবে যে বৈশাখকে ডাকলে আসে এটা কি ফোন করতে পারবে নাকি বিজ্ঞান কি বলে বৈশাখকে ডাকা যায় জ্যৈষ্ঠকে ডাকা যায় ডাকলে সারা শুনে এবং আসে আমরা বিজ্ঞান মনস্কতার নামে ইসলাম বা ধর্ম বিশেষ করে ইসলাম ধর্মের উপরে তত আক্রমণ কত বুঝেছ বিজ্ঞান মনস্কতা ইসলাম সবচেয়ে বেশি বিজ্ঞান মনস্কতা দিয়েছে অথচ বিজ্ঞান মনস্কতার নামে ইসলামের উপর আক্রমণ হয় নোংরা কথা মূর্খতার কথা কিন্তু বিজ্ঞান মনস্করাই এসহে বৈশাখ বলে আমরা বিজ্ঞান বৈজ্ঞানিক শিক্ষা চাই মানে বিজ্ঞান মনস্ক ও সংস্কার মুক্ত শিক্ষা চায় কাদের ইসলাম টিসলাম যাবে না কিন্তু হাট্টিমা টিম টিম তারা মাঠে পাড়ে ডিম এটা শেখানো যাবে এটা কোন বিজ্ঞানে আছে বলতো আমি তোমরা এনসাইকোলোপিডিয়া খোঁজো ইন্টারনেট খোঁজো হাট্টিমা টিম এটা কোন পাখির নাম বা তারা মাঠে ডিম পাড়ে এবং তাদের সিং আছে এটা প্রাণী আবিষ্কার করতো বিজ্ঞান দিয়ে ন্যাশনাল জিওগ্রাফি দিয়ে বা কোন চ্যানেল দিয়ে প্রমাণ করতো এর অবৈজ্ঞানিক কুসংস্কার যুক্ত কথা হয় না একটা মিথ্যা উদ্ভট বাজে কথা আমরা শেখাচ্ছি নতুন প্রজন্মকে এটা নাকি বিজ্ঞান মনস্কতার ফসল তে যাই হোক যেটা বলছিলাম মঙ্গল শোভাযাত্রা জিনিসটা কি শোভাযাত্রার মাধ্যমে মঙ্গল কামনা করা এটা থিমটা হল যে আগের প্যাগানেরা প্রাচীন যুগে প্রাচীন যুগে মানুষ জন্মগ্রহণ করেছে ধর্ম নিয়ে সন্তানদেরকে ধর্মীয় অনুভূতি মানুষের আছে কিন্তু একজনকে ডাকলে মনে শান্তি লেগে ভাবে ডাকবো বোঝে না এই জন্য অন্ধকার যুগে মানুষেরা মনে করত এই যে চাঁদ সূর্য এরাই দেবতা আমি যদি প্রকৃতিকে বলি ভালো দাও প্রকৃতি ভালো দেবে চাঁদকে ডাকলে পাওয়া যায় সূর্যকে ডাকলে পাওয়া যায় মেঘকে ডাকলে মেঘ আসে এটা তারা বিশ্বাস করত এটা তো বৈজ্ঞানিক নাকি বলো বিজ্ঞানী তো ভ্রমণ যায় আমাদের দেশে আগে ছিল তোমরা জানো কি না তোমরা দেখো আমরা দেখেছি কাদা খেড় বলতো অর্থাৎ যখন বৃষ্টি হতো না এই শুকনো মৌসুমে মানুষেরা কাদা দিয়ে খুব গা ভিজেতো। ভিজে এর অর্থ কি যে আমরা যেহেতু কাদায় ভিজছি আর মেঘ আমাদের এই কাদা দেখে তাড়াতাড়ি বৃষ্টি দিয়ে কাদা ভিজেই দেবে এটা হল প্রকৃতি পূজার বিভিন্ন রূপ প্রাচীন যুগে বসন্তের শুরুতে মানুষ বিভিন্ন রকমের করতো যেন আমাদের জীবনে বসন্তের আনন্দ স্থায়ী হয় এটা বৈজ্ঞানিক তো তুমি যদি বছরের থিমটা কি বছরের প্রথম দিন যদি আমরা আনন্দের মাধ্যমে করতে সারা বছর আনন্দময় হবে এটা তো নিশ্চয় বিজ্ঞান প্রমাণ করে এটা তো বৈজ্ঞানিক এর চেয়ে অনেক বেশি বৈজ্ঞানিক যে আমরা প্রতিদিনের শুরুতে যদি আল্লাহ তাল্লার কাছে ভালো প্রার্থনা করি আমার অন্তরটা আল্লামুখী করি মানুষের উপকার করি তাহলে আমার দিনটা ভালো যাবে এটা বৈজ্ঞানিক সমর্থন করে বিজ্ঞান সমর্থন করে মানব সভ্যতা এটা সমর্থন করে কিন্তু দুর্ভাগ্য এইটাকে তোমরা কুসংস্কার বলে হটিয়ে দিয়ে তুমি মঙ্গল শোভাযাত্রা চালু করেছো এরপরে নানাবিধ প্রোগ্রাম ব্যাপকভাবে চাপিয়ে দেওয়া হয়েছে এটা হলো দ্বিতীয় পর্যায় এখন তৃতীয় পর্যায়ে আমরা আলোচনা করি যে এগুলোর উপকারিতা অপকারিতা চতুর্থ পর্যায়ে আমরা আলোচনা করব যে এটা সরাই বিধান এই যে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে পহেলা বৈশাখের নামে যে ঈদ এটা কিন্তু ঈদে পরিণত হয়েছে এটা জাতীয় উৎসবে পরিণত হয়েছে এমন কি মুসলমানদের ঈদ উল ফিতর ঈদ উল হাজা হিন্দুদের দুর্গাপূজার চেয়েও এখন বড় হয়ে গেছে আমরা মনে করছি একটা ধর্ম সেকুলার আনন্দ ধর্মহীন ধর্মনিরপেক্ষ আনন্দ জাতিকে ধর্ম নিরপেক্ষ আনন্দ আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান আপনি কি সুনার আলোকে জীবন করতে চান প্রফেসর ড খন্দকার আবদুল্লা জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন সুন্দর জীবন করুন। ইসলামী আকিদা হাদিসে নামে জালিয়াতি ইহিয়াউস সুনান রাহে বেলায়ত সহ আরো অনেক বই কোরআন সুন্নার সাথে থাকুন জীবন বদলে যাবে যোগাযোগ ট্রাস্ট। 01715400640 ও <imitation> কো বৃদ্ধি পাবে তো এখন চিন্তা করো প্রথম কথা হলো যে কি দিচ্ছি আমাদের দেশে তোমরা জানো বর্তমানে গত 20 বছরের ভিতরে নারীদের প্রতি অত্যাচার ধর্ষণ গণধর্ষণ এবং ধর্ষণ প্রবণতা অ্যালারমিংলি অর্থাৎ মানে জিরো থেকে মানে হিরো হয়ে গিয়েছে দশ বছর আগে যাচ্ছিল এখন তার পুলিশ বেড়েছে ঠিক না বেশি আমাদের দেশে আমরা ২০ বছর আগে পুলিশের গাড়ি ক্যাঁ ক্যাঁ করতে দেখিনি আমরা সৌদি আরবে দেখতাম এখন আমরা দেখতে পাই আমাদের দেশে ডিবি মানে এনএসআই এনএসএফ র্যাব প্রচুর বেড়েছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের ক্ষমতা বেড়েছে শিক্ষা বেড়েছে উচ্চশিক্ষা বেড়েছে সব কিছু উন্নতির পরে এই যেটা দেখছোতি এখন আমার মেয়ে তোমার বোন তোমার মেয়ে ছোট থেকে একটা ট্রমা একটা আঘাত নিয়ে বড় হচ্ছে আমি অরক্ষিত সে রাস্তায় যায় এবং ভয়ে থাকে মা খুব সাবধান থাকিস তাহলে এই যে সাইকোলজিক্যাল মানসিক ট্রমা নিয়ে এই মেয়েগুলো বড় হচ্ছে বিশ্ব হলে এটার জন্য ভাসির ব্যবস্থা করত যে একটা সন্তান ছোটর থেকে করত্রমা নিয়ে আঘাত নিয়ে আমি অরক্ষিত যেমন আমরা বলি যে একটা টুপিওয়ালা মাদ্রাসা ছাত্র সমাজে অরক্ষিত গেলে কোথায় গাল শুনবে এটার কোন ঠিক নেই ঠিক এটা না হয় এরা মৌলবাদী মোল্লা এদের না হয় কিন্তু আমাদের সমাজের সকল পর্যায়ে বাদ দিয়ে সকল পর্যায়ের নারীরা কিন্তু অরক্ষিত এবং অরক্ষিত ভাবটা বাড়ছে বাড়ছে মানে ন্যাচারাল না নর্মাল ভাবে বেড়ে যাচ্ছে ভয়ঙ্কর ভাবে এটার বড় কারণ হল এই জাতীয় ঈদগুলো চাপিয়ে দেওয়া কত সমাজ গ্রাজুয়ালি পরিবর্তন হয় আমি তোমরা দেখবা ইংল্যান্ডে আমেরিকা ইউরোপেতেই ধরনের মেলা টেলা হচ্ছে ওদের একদিনে হয়নি ওদের সমাজটা গ্রাজুয়ালি গ্রাজুয়ালি আস্তে আস্তে এই প্রভাবে আর আমাদের উপর এটা চাপিয়ে দেওয়া হয়েছে আমাদের সমাজের পূজা বলো ঈদ বলো প্রতিটি সামাজিক বড় বড় অনুষ্ঠানে মানে মেলা বলো খেলার অনুষ্ঠান বলো সেখানে সমাজের মুরব্বীরা থাকে মুরব্বীদের সাথে ছোটরা থাকে এটা সামাজিক বাঁধনের ভিতরে এগুলো চলে এটা আমাদের যুগ যুগ ধরে ধরে আসা সামাজিক বাঁধন আমরা এটাকে লম্বা টান দিয়ে ছিঁড়ে ফেললাম যে এগুলো সব অন্ধত্ব অন্ধকার আমরা আধুনিক হব যেমন মোস্তফা কামাল আতাতুর বলেন আমাদের আধুনিক হতে হবে তা হলে কি হ্যাঁ লাগবে তোমরা তো মনে করো যে হ্যাঁ আধুনিক হওয়া যায় একটা বান্দরের মাথা হ্যাঁ সে আধুনিক হয়ে গেল আধুনিক মানুষের আধুনিকতা তো হ্যাঁ নাই তার ভিতর থেকে হইতে হবে ঠিক না আমাদের অনেকটা এরকম হয়েছে যে আমরা ওই ইউরোপ আমেরিকার যে উৎসব এগুলো অনুকরণ করলে আমরা আধুনিক হয়ে গেলাম ইউরোপ আমেরিকার এই উৎসবগুলো ওদের আধুনিক মানায়নি ওদের কর্মস্প্রীরা ওদের পরিশ্রম ওদের মানবাধিকার রক্ষা ওদের নৈতিকতা ওদেরকে আধুনিক করেছে তুমি গত দুশো বছরের ইউরোপের ইতিহাস পড়ো এখনো এখন ইউরোপের মানুষের যে মানবিকতা অর্থাৎ নৈতিকতা মিথ্যা বলতে জানে না তুমি পাসপোর্ট দেবে বলে আপনার জন্ম তারিখ কবে পাসপোর্টে লেখা আছে বলবে না তুমি বলবে তুমি মিথ্যা বললে মিথ্যাটাই লেখবে মানুষ যে মিথ্যা বলতে পারে এইসব এটাতে বুঝতে পারে না তাদের চরিত্র আচরণ কর্মস্প্রিয়া তাদের চীনের মানুষেরা তোমরা মুসলমান রায় বারো এগারো বারোটা পর্যন্ত যাবো চীনে যাও নয়টার ভিতরে সব খেয়ে ঘুমাই পড়েছে পরিশ্রমী জাতি পরিশ্রমের মাধ্যমে তারা বড় হয়েছে ন্যাংটো হওয়ার মাধ্যমে বড় হয়নি। ন্যাংটো হওয়া তাদের জাতির একটা অভ্যাস তুমি তাদের পরিশ্রম নিয়মানুবর্তিতা মানবাধিকার এগুলো না নিয়ে তাদের ন্যাংটো হওয়াটা নিয়ে মনে হয়ে গেছে আমি আদুনিক খেয়ে কথা বুঝতে পারছো না এখন প্রবলেম হলো ওদেরটা তো আসছে গ্রাজুয়ালি আর তোমারটা চাপিয়ে দিয়া হয়েছে যেটা আমাদের মন মানসিকতা সমাজের মেজাজের সাথে মেলে না ফলে অবক্ষয়তে এত দ্রুত হয়েছে দেখো আজকে আমাদের দেশে আইন প্রয়োগকারী সংস্থা শক্তিশালী হয়েছে তাদের যন্ত্রপাতি অনেক আধুনিক হয়েছে কিন্তু দুর্ভাগ্য মানুষ মরার শিশু মেরে ফেলছে মারাটা কিন্তু সহজ ব্যাপার না মানুষ একটা মানুষকে মারছে আবার ভিডিও করছে আবার শ্রাবণ মহাস দেখছে এটা আজ থেকে বিশ বছর আগে কল্পনা করা যেত না একটা বন্ধু তার বন্ধুকে বিনা কারণে ছোট্ট একটা কথার জন্য দুশো টাকার ঋণ চেয়েছে বলে মেরে ফেলে দিচ্ছে একটা সন্তান মেয়ে মেয়েরা সাধারণত আরো বেশি নিরীহ হয় তার পিতামাতাকে মাতাকে মুরগি কাটার মতো জবই করে কাটছে এইভাবে মানুষের লাশ পথে পথেঘাটে পড়ে থাকছে কয়টা লাশ পাচ্ছ আরো কত কিছু মিডিয়ায় আসছে না গত বছরে পয়লা বৈশাখে যে ধর্ষনের যারা শিকার ছিল তাদের বিচার হয়েছে মুরবীরা যেগুলি না না করলে তো এরকম হয়েই থাকে ঠিক আছে না এটা তো মিডিয়ায় গেছিল বলে এই পর্যন্ত গেছে কত হাজার ঘটনা ঝিনেদার বৈশাখী মেলায় মানে চোয়াডাঙ্গার বৈশাখী মেলায় যেটা মিডিয়ার লাইম লাইটে ছিল না সেগুলো আছেই ট্রমা এই মেয়েগুলো বোঝে না তারা সেখানে কোনো খারাপ কাজে যায়নি সমাজ মিডিয়া উৎসাহ দিয়েছে চলে গেছে কিন্তু তার জীবনে যে একটা স্থায়ী ট্রমা আঘাত তোমার আঙুলটা একটা আঘাত খেলে ব্যাকা হয়ে গেল আমাদের মন মানসিকতা ওইভাবে ব্যাকা হয়ে গেল ও আজীবন আমার জাতির জন্য বোঝা হয়ে গেল এই ফলটা এসেছে এই মানে চাপিয়ে দেওয়া মানে অশালীনতার মাধ্যমে আমরা গত তিন চার দিন আগে প্রথম আলোয় একটা আর্টিকেল পড়লাম সেটা হল যে আমাদের দেশের উন্নতি তিনি লিখেছেন ঢাকার রাস্তাঘাটে উন্নতি হচ্ছে বড় বড় ওভারফ্লাই হচ্ছে আরো অনেক হবে ঢাকা এখন আধুনিক মানে সৌদি আরব আমেরিকা ওয়াশিংটনের মতো হয়ে যাবে তো উনি লিখেছেন এর দ্বারা উপকার হচ্ছে কত পার্সেন্ট মানুষের উনি লিখেছেন যে ঢাকার প্রায় নাইনটি মানুষ হেঁটে রিক্সায় অথবা লোকাল বাসে যায় এরা ওই ওভারফ্লাই এর কোন সুবিধা পাচ্ছে না কিন্তু অসুবিধা সল না যেখানে ওভারফেয়ারিতে গাড়ি নামে ওখানে যানজট বাড়ছে শুধুমাত্র যারা প্রাইভেট গাড়ি ব্যবহার করে ঢাকার অতি অল্প সংখ্যক পাঁচ পার্সেন্ট বড় লোক তারা এই উন্নতির সুবিধাটা পাচ্ছে আর কিছু না তাহলে এই দেশের ট্যাক্স পেয়ার একশো ভিতরে পাঁচ পার্সেন্ট মানুষের জন্য এই উন্নতি ঠিক আমরা যে আনন্দ উৎসব চাপিয়ে দিছি দেশের উপরে এর মাধ্যমে আমরা আনন্দ কিছু করি আমরা হলুদ ছাড়ি পরে হয়তো বেড়ায় আসলাম কিছু মিছিল করে আসলাম এটা আনন্দ না কষ্ট এটা দিমৎ পোষণ করার সুযোগ আছে কিন্তু অবক্ষয় যেটা হল পারিবারিক অপক্ষয় বৈশাখ পহেলা বৈশাখে শাড়ি কিনে না দিলে এটা দড়ি কিনে দিবা। এমন একটা ভোগবাদিতে আমাদের ভিতরে আসছে ঈদেও মানুষ শাড়ি কেনে কিন্তু কোন ঈদে শাড়ি না কেনার জন্য গলায় দড়ি নেছে এটার কোনো ঘটনা নেই কারণ ঈদের আনন্দ এমন ভাবে একটা ভোগবাদিতা তৈরি করেছে দিতেই হবে যত শাড়ি থাক পহেলা বৈশাখ নতুন দিতে হবে আমি ওই শাড়িটা করে ঘুরে আসবো না হলে তো আমি একবার শেষ তার মানে মরেই যাই এটা প্রচন্ড পরিবারগুলোকে ধ্বংস করছে সমাজগুলোকে ধ্বংস করতে নতুন প্রজন্মকে ধ্বংস করছে তাহলে পয়লা বৈশাখের এই আনন্দের মাধ্যমে প্রকৃত লাভবান হচ্ছেন মিডিয়ার মালিকেরা বিলিয়নিয়ার যারা ব্যবসা করে শাড়ি প্রডিউস করে বড় বড় কোম্পানি বিভিন্ন খাদ্য প্রডিউস করে বড় বড় কোম্পানি তারা বিলিয়ন টাকা নিয়ে যাচ্ছেন আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদ তারা আধিপত্য বিস্তারে সহায়ক হয়ে যাচ্ছে কিন্তু আমাদের দেশের পঁচানব্বই পার্সেন্ট সাধারণ মানুষ মানুষ তাদের মেয়ে মারা যাচ্ছে তাদের সন্তান খুন হচ্ছে তাদের সন্তানেরা ওখান থেকে ট্রমা নিয়ে ফিরে আসছে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এটা হলো তৃতীয় পর্যায়ে গেল যে আমাদের বর্তমান অবস্থা এখন চতুর্থ হল আমরা আমাদের করণীয় কি এখানে প্রথম কথা হল শরীয়তের দৃষ্টিতে মুসলমানদের ভিতরে দুটো ঈদের বেশি তৃতীয় কোন ঈদ থাকতে পারে না ঈদ হিসেবে সামাজিক মানে সামগ্রিক আনন্দ উৎসব হিসেবে পয়লা বৈশাখ পালনের কোনো শরিয়াতের বৈধতা নেই ছোটখাটো ব্যক্তিগতভাবে যারা পালন করতো এটা কোনো দোষ ছিল না কিন্তু বর্তমানে যেহেতু এটা একেবারে পাশ্চাত্য অমুসলিম সংস্কৃতির হুবহু অনুকরণে পরিণত হয়েছে সেজন্য মুসলমান বিভিন্ন রকম একজন মুসলমান নামাজও পড়ে সুদ খায় আছে না আমার বল মনে কিছু কাফের হয়ে গেছে তা তো বলতে পারব না একজন মুসলমান নামাজ পড়ে আবার পহলা বৈশাখ গিয়েছে আমরা হয়ে গিয়েছে কিন্তু সেটা করেছে। কাজেই যারা দিনদার দিনের ভিতরে এই পাপ থেকে হবে। যেভাবে পালন করা হচ্ছে এটা অমুসলিম সংস্কৃতির অন্ধ অনুকরণ এবং আমাদের নিজেদের সন্তানদের নিজেদের এটা ইমান আমল মূল্যবোধ নষ্ট করে দিচ্ছে কাজে আমরা এগুলোতে অংশ নেব না কোনোভাবেই নেব না যারা করছেন আমরা যদি পারি তাদেরকে বুঝাবো যে আপনি এইভাবে করেন যেমন সন্তানেরা পহেলা বৈশাখে যেতে চাবে কারণ বাবা মা সময় দেয় না বাবা মার দায়িত্ব হলো সন্তানদেরকে সময় দেবে তাদের নিয়ে বেড়াতে যাবে তাদের সাথে গল্প করবে তাদের নিয়ে বিনোদনে যাবে এগুলো আমাদের দিতে হবে এরকম যদি বলাই মেলায় যাবি না আর আমি চলে গেলাম চায়ের দোকানে গল্প করতে রাজনীতি করতে তাহলে তো ছেলেরা থাকতে পারবে না এই বিকল্প দিতে হবে আনন্দ উৎসাহ পারিবারিক আনন্দ সামাজিক আনন্দ ইসলাম উৎসাহ দেয় তবে এটা অবশ্যই যথাসম্ভব ক্ষতিমুক্ত হতে হবে দ্বিতীয় আরেকটা বিষয় তোমাদের জন্য দায়ীদের জন্য যেটা দরকার সেটা হলো মূল্যবোধের বিকাশ তোমাদেরকে বলছি যে জন্মে কিন্তু হিসেবে না তোমাদেরকে অনেকবারই বলছি মানুষ আর অন্যান্য প্রাণীর পার্থক্য কি প্রতিটি প্রাণী সেই প্রাণী গরু গরু হয়ে জন্মে কুকুর কুকুর হয়ে জন্মে বাঘ বাঘ হয়ে জন্মে কিন্তু মানুষ মানুষ হয়ে জন্মে না অমানুষও না বিষয়টা হল মানুষের ব্রেন পুকুরের ব্রেনে গরুর ব্রেনে হাঁসের ব্রেনে আল্লাহ তার শরীরে মোবাইল পুরো প্রোগ্রাম করা খালি কি প্রোগ্রাম ঢুকাবে তোমার জন্য ফাঁকা হয়ে গেছে যে কারণে মানব সন্তান জন্মের পরে কিছুই জানে না আল্লাহ আখরাজাকুম মাহাতিকুম লামু আসামা ওয়াল আফসার ওলাফিদা তাহলে আমাদের আল্লাহ ইনপুট দিয়েছেন ইনপুট হল কান চোখ এবং এটাকে আমরা হজম করব আমাদের ব্রেন অন্তর দিয়ে আসলে জন্মের পর থেকে গরুর বাসুরকে মূল্যবোধ শেখাতে হয় না পেশা পায়খানা অন্য গরুর সাথে কি আচরণ করবে কিভাবে মায়ের দুধ খাবে হাঁসের বাচ্চাকে কিভাবে সাতড়াবে বাঁশ আসলে কি করতে হবে কোনাই শেখানো লাগে না কিন্তু মানুষের বাচ্চাকে সবই শেখাতে হয় তো জন্য মানুষ গরুর বাচ্চা গরুর বাচ্চা জন্মের পরে গরু মরে গেছে বা জবাই হয়ে গেছে এই বাচ্চা অন্য গরুর দুধ খেয়ে মানুষ হয়েছে বা ফিডার খাওয়ায় মানুষ করেছে এই গরুর গরুত্ব পালনের জন্য গরুত্বের দায়িত্ব পালনের জন্য কোনো সমস্যা হবে কিনা লাঙল বাবা বোঝাটা না বা গরু হিসেবে তার যত দায়িত্ব আছে এটা পালন করার ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা সমস্যা হবে না কারণ তার গরুত্বটা তার বেরিয়ে জন্ম সাথে রয়েছে মায়ের শিক্ষা লাগেনি কিন্তু একজন মানুষ জন্মের পরে মা বাবা বিচ্ছিন্ন হয়ে গেছে মারা গেছে তার ক্লিনিকে অথবা নার্সিংহোমে ফিডার খায়ে মানুষ করা হয়েছে এই মানুষ কিন্তু মানুষ হবে না কারণ মানুষের মানুষ হওয়ার জন্য সবচেয়ে প্রয়োজন হল ভালোবাসার পরিবেশে মূল্যবোধ শেখানো মায়ের মায়া স্নেহ মমতা পিতার স্নেহ মায়া মমতা এগুলো হল প্রিকশন এই মমতার আবরণে থেকে ভালোবাসার আবরণে থেকে তাকে মূল্যবোধ শিখাতে হবে এটা করোনা এটা করতে হয় না এটা করতে না মানুষ আসলে বিশ্বাসের নাম কথা বলছো আমাদের কম্পিউটারে একটা বিশ্বাস বাবা মা পরিবেশ দিয়েছে ভালোবাসার আবরণ দিয়ে এটা আমাদেরকে মানুষ করে এটা যদি না থাকে তাহলে প্রবলেম হলো তুমি অনেক পশুর অনেক বেশি খারাপ কারণ প্রত্যেকটা পশু আমি জানি সাপ কি করে কামড়াই ঠিক আছে না তুমি সাপের থেকে বোঝব সাপের কামড়াতে পারে কিন্তু সাপ মনে করো তোমার মালপত্র চুরি করে নিয়ে যাবে এটা তুমি চিন্তা করোনা বিড়াল কি করে বড় জোর হালকা কামড় দিয়ে খামচি দেয় কিন্তু কামড়ে খেয়ে ফেলবে এরকম করবে না কাজে বিড়ালের থেকে তুমি এক ধরনের সতর্কতা অবলম্বন করো বাঘ প্রতিটি প্রাণী কিভাবে তোমার ক্ষতি করতে পারে তুমি জানো তার থেকে সতর্ক কিভাবে তাই তুমি জানো কিন্তু একমাত্র মানুষ হলো যখন সার ভিতরে মানবতা না থাকে তখন সে সবগুলো হিন্দস্তিরো এসে খারাপ হয়ে যায় সে কখনো সাপের মতো কামড় দেবে তুমি জানোই না যে সে কিভাবে ক্ষতি করবে কথা বুঝতে মূল্যবোধগুলো আসলে মানুষের জন্মের সাথে থাকে না মানুষের লেখাপড়ার সাথে হয় না এটা ভালোবাসার আবরণে ভালোবাসার পরিবেশে তার ভিতরে ক্রমান্বয়ে দিতে হয় এই মূল্যবোধগুলো আধুনিক মিডিয়া এই পহেলা বৈশাখ বলো ভালোবাসা দিবস বল মিডিয়ার সিরিয়াল বলো এর মাধ্যমে এগুলো শেষ করে দিচ্ছে বড় মূল্যবোধ বিরোধী কাজগুলো করছে তোমাদের দাওয়াত হবে মূল্যবোধের ইসলাম যে মূল্যবোধগুলো দিয়েছে পরিবার সংরক্ষ করা ছেলে মেয়েকে মূল্যবোধ শিখানো পহেলা বৈশাখ আমি তোমাদেরকে বলিনি গতদিন জুমাই বলেছি আমাদের যে দৃশ্যগুলো পহেলা বৈশাখে দেখায় যে ছবিগুলো পহেলা এগুলো কোন মূল্যবোধ শিক্ষা দেয় না ভোগ শিক্ষা দেয় আমাদের দায়িত্ব হলো মূল্যবোধের প্রতি মানুষের দাওয়াত দেওয়া যে আমরা ভালোমন্দটা বুঝাতে হবে আমরা আনন্দ করছি আনন্দের ফলটা কি মানব সভ্যতা আদেশ জাতির জন্য উপকার করছে না ক্ষতি করছে আমরা আনন্দ করব আনন্দের সাথে আমরা একমত কিন্তু কীভাবে সেটা করা উচিত তো মূল্যবোধ কিভাবে প্রচার হয় আমরা অনেক সময় দিন এবং মূল্যবোধ বুঝে না আমরা ইমান ইমানটা কেন মূল্যবোধের জন্য তো পিতা দায়িত্ব পিতা হক মানুষের সম্মান একরাম এগুলো মূল্যবোধ না থাকলে সে ইমান থাকে না এই জন্য তোমাদের মূল্যবোধের কথা বলতে হবে একটা ছোট্ট ভিডিও ক্লিপের কথা আমি তুরস্ক মালয়েশিয়া থেকে এক ভাই আসছিলেন তার মুখে শোনা আমি নিজে দেখিনি একটা দোকানে ছোট্ট পাঁচ সাত মিনিটের একটা ভিডিও ক্লিপ একটা দোকানে একটা কিশোর ওষুধ চুরি করছে দোকানটা ধরে ফেলেছে ধরে মাস শুরু করেছে স্বাভাবিক আমরা যেটা করে থাকি পাশের দোকানদার আবার আগে আসছে ভাই কি হয়েছে মার্শা করে ছোট বাচ্চা ওষুধ চুরি করেছে এই বাবা তুমি ওষুধ চুরি করে প্রেসক্রিপশন থেকে বলছে আব্বার খুব অসুখ হয়েছে ওষুধ চুরি এটা একটা ক্লিপ এখানে কোন কথা নেই শুধু দৃশ্যটা দেখা যাচ্ছে এর পরের এই একই ভিডিও ক্লিপের আবার একটা দৃশ্য এটা বিশ বছর পরের ওই দোকানদার যে দোকানদারের পাশে এগিয়ে আসছিল ওই দোকানদারের হার্ট স্ট্রোক মানে হার্ট অ্যাটাক করেছে দ্রুত হাসপাতালে ভর্তি হয়েছে মেজর অপারেশন হয়েছে ডাক্তাররা বিল দিয়েছে বিল দিয়ে তাকে রিলিজ করতে হবে বিলের ওনার ওই লোকের ছেলে দেখে বিলে যে টাকা আসছে এ টাকা দেওয়ার কোন ক্ষমতা তার নেই এখন দোকানপাট বেচা লাগবে তো খুব মুখ ভার করে বিলটা নিয়ে বসে চিন্তা করছে চোখ মুখ কাঁদা কাঁদা ভাব ডাক্তার যাচ্ছে পাশ দিয়ে হাসপাতালের ডাক্তার কি হয়েছে আমার বিলটা আসছে বিলটা তো শোধ করবো টেনশন করছি দেখি কি করা যায় দেখি বিল কে রোগী আমার আব্বা আপনার আব্বাকে বিলটা আমাকে দেন বিলটা নিয়ে গেছে নিয়ে যে খানিক পরে ডাক্তার এসে বিলটা তাকে দিচ্ছে বিলে লেখা আছে জিরো মানে এই রোগীর সব টাকা ফ্রোত কোনও না আপনার আব্বার পেমেন্ট হয়ে গেছে আপনি রোগী নিয়ে চলে নেন এখন এটা কেন ওই ছেলেটা পরিচয় দিয়েছে ওই শেষের টুক শুধু কথা দুটো মিলে পাঁচ মিনিট যে আপনার আব্বা যে কিশোরকে টাকা দিয়ে ওষুধ কিনে দিচ্ছিলেন আমি সেই ডাক্তার আমি সেই কিশোর আমি ডাক্তারই শিখে এখন ডাক্তার হয়েছি এই হাসপাতালে চাকরি করি কথা বুঝতে পেরেছ এই যে একটা ছোট্ট ক্লিপ এটা যখন একজন মানুষ দেখে তার ভিতরে কি জাগে বলতো হ্যাঁ মানুষের উপকার করা একটা জজ্বা জাগে মানুষ তো দুর্বল যেটা দেখে ওটারে আগ্রহ বেড়ে যায় যখন মানুষের মাথায় লাঠি মারতে দেখে ওটার আগ্রহ যখন মদ খাওয়া দেখে ওটারই আগ্রহ জন্মে যখন এইভাবে মানুষের উপকারের মাধ্যমে যে মানুষের আল্লাহ দুনিয়াতে ফাই এটা দেখে তখন সে ওইদিকে এই তার আগ্রহ বাড়ে আমাদের মিডিয়াতে এই ধরনের কোনো ক্লিপ পাবে কিনা যদি পাও দেখবা কি একজন মৎখোর হিরোইন খোর মানুষক্ষণ করে ডাকাত কিন্তু কেউ বিভে পড়লি টাকা দিয়ে দেয় এটা কি মূল্যবোধ প্রমোট করছে না ওই মাদকতাকে প্রমোট করছে মাদকতা প্রমোট করছে তো এই আমাদের দাওয়াত হবে আমরা মূল্যবোধকে প্রমোট করি আমরা আমাদের জাতীয় কৃষ্টি কালচার এবং বিশেষ মূল্যবোধগুলো সামাজিকতাকে সংরক্ষণ করি পরিবর্তন গ্রাজুয়ালি হবে হঠাৎ করে চাপিয়ে দিলে দেশ জাতির ক্ষতি হয় উন্মতের ক্ষতি হয় এটাই হল পহেলা বৈশাখ সম্পর্কে আমাদের যে সাধারণ মোটা মোটামুটি ধারণা বাকি তোমরা আরো গবেষণা করবে সমাজে মেশবে তবে মনে রাখবে প্রথম বিষয় হলো আমরা এগুলো তো অংশ নিই না কারণ আমাদের ইমান বাধা দেয় কিন্তু যারা অংশ নেয় তারা কেউই কাফের না তাদের ভিতরে ইমান আছে তারা নিজের মুসলমান সমাজের কারণে কর একটা জিনিস প্রচলিত থাকে মানুষ করে কাজেই কাউকে এই সব কর্মে যুক্ত দেখে তাকে ঘৃণা করা তাকে ইসলাম বিরোধী বলা এটা না তার কাছে ইসলামের দাবাতটা পৌঁছানোর চেষ্টা করা তোমাদের দায়িত্ব আল্লাহ আনা আল্লাহ পহেলা বৈশাখে শির কাছে কিনা পহেলা বৈশাখে সাধারণভাবে আমি তো সব জানি না সাধারণভাবে শির্ক না এই যে এসোহে বৈশাখ বা এগুলো শিখ না তবে মঙ্গল শোভাযাত্রা শোভাযাত্রার মাধ্যমে মঙ্গল কামনা করা এগুলো অনেক সময় শির্কের পর অর্থাৎ মঙ্গল তা আল্লা দেন আল্লাহ মঙ্গল দিতে পারে এই ধরনের বিশ্বাসগুলো শির শির্কি কর্ম কিন্তু যারা এটা করেন তারা মুর্শে কে এটা বলবেনা কারণ না জানে করে বোঝে না সব আনন্দ মনে করে এটা নামের অর্থ তারা বোঝে না এই জন্য আমার জানা মতে কোন মুসলমান ইসলামের দাবিদার তাকে মুসেক বলা যায় না তার সর্বোচ্চ কর্মটা সমালোচনা করা যায় তার এই কর্মটা শিরকি কিন্তু তাকে মুর্শেক বলতে হলে আরো অনেক পথ পাড়ি দিতে হয় কারণ মানে জানে না ব্যাখ্যা করে বিভিন্ন সময় এই সরাসরি পয়লা বৈশাখের অনুষ্ঠানে শির কাছে আমার তোমাদের অনুষ্ঠানগুলো আমি সব জানি না জানা নেই তবে এগুলো অ অনুকরণ এবং বর্তমানে অশ্লীলতা এবং অবক্ষয় জড়িত এগুলো গুনা গুনাহের কাজ কিন্তু এগুলো শিরক না প্রাণীর মূর্তি বানানো ছবি তোলা ছবি নিয়ে মিছিল করা এগুলো আমরাই দেখে দেখে করব ইউরোপ আমেরিকার লোকেরা করে কিন্তু ইউরোপ আমাদের সমস্যাটা বোঝ ইউরোপ আমেরিকার লোকেরা সোম থেকে বৃহস্পতিবার প্রচন্ড খাটে একেবারে ভূতের মতো খাটে এক মিনিট সময় নষ্ট করে না তিরিশ বছর চাকরি করেছে একদিন এক মিনিট লেট হইনি আর শনি আর রবিবারে যেমন ভূতের মতো খেটেছে তেমন পেত্নির মতো অশালীন কাজ করে কথা বুঝতেছ আমরা মানে রবিবার থেকে আমাদের ছুটি কি শুক্র আর শনি আমরা রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ওদের মতো খাটি নাকি ফাঁকি দিই কাজে ফাঁকি দিই কাজ করি নে কিন্তু শুক্র আর শনিবারে ওদের মতো পেতনি হওয়ার চেষ্টা করি কথা বুঝতে বেজেছ এটা হলো দুর্ভাগ্য এইজন্য ওদের দেখা দেখাদেখি এটা করা হয় আমাদের মুসলিম সংস্কৃতিটা ছিল না বাঙালি সংস্কৃতিটা ছিল না এগুলো বানিয়ে নিয়ে কিছু করা আগের বাঙালিরা করত না বুঝেছো না এজন্য এটা না বাঙালি কালচার না ইসলামিক কালচার এগুলো সবই গুনার কাজ সোনা তো ভাষিত জীবনের জন্য